আমার নানি মদিনার এক মহিলা ক সাধারণ মহিলা কে কি দাম আছে আপনার আপনার নানি। কিন্তু আপনি কি আমার নানি কি চিনেন শুনুন না চিনে না তো বলো রসুল হাসেও কান্দে বলো তোমার একজনের নাম খাদিজাতুল খবরা কন্যা আমার নানি চারজনের মধ্যে একজন আমার নানি প্রথম যিনি বিনা প্রশ্নে মুসলমান হয়েছেন কোন দিন আপনি বলবেনাগো আমি মোহাম্মদা নবী হইসি হ্যাঁ তুমি কি জানো নাকি জানো কামলা জানো আল্লাব না কারণ আমার বিয়ে হইলে স্বামী মারা যায় ও আদা করেছিলাম আর স্বামী গ্রহণ করবো না কিন্তু একদিন রাত্রে স্বপ্নে দেখি ওই আকাশের পূর্ণিমার চন্দ্র আমার খুলে এসে বসে গেছে আমি তার ব্যাখ্যা জিজ্ঞারা করার জন্যে দেখেছি তার ব্যাখ্যা কি হবে এমনি তিনি আসে আর কালী গো তুই বড় ভাগ্যবতী তোর কহাল বড় ভালো কালী যা ক দেখলাম আকাশের পূর্ণিমার চন্দ্র আমার কুলে এতে ভাগ্যবতী কি হইলাম এমনি ডাক দেখ এটা আকাশের পূর্ণিমার চন্দ্র এটা আমেনার পূর্ণিমার চন্দ্র রামাতল নীলার আমিন মনে হয় গণ নবী হইয়া সর্বপ্রথম আশ্রয় নিবে আল্লাহ আকবাস এই জন্য আমার প্রশ্নের কোনো প্রয়োজন নাই বহু দিনের নবী রাহমাতুল আল্লাহর পরে জার্মার জাদা সেই সৈল রসালিন মুহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ্লামের অত্যন্ত আদরের স্ত্রী যার কথা রসুল কখনো বলতে পারেন না ওই বুড়িকে গিয়ে এখনো তারপর বুড়িকে গিয়ে এখনো বলতে পারেন নাই রসুল ডাক তুমি আমাকে খাদিজার বেলায় মনে কষ্ট দিও নাশা শুনে রাখো তোমরা সকলে আমার সুখের দিনের সাথে আর কাদি যা আমার বিপদের দিনের সাথী আমি খাদি যাকে আমার নানির সম্মান মর্যাদা বেশি না কম কতমান নানির মর্যাদা আমার নানির থেকে অনেক অনেক গুণ বেশি তাহলে আপনি কোন মহিলার নাতি আর আমি কোন মহিলার নাতি মা সুহান্লো বলবেন আর কি আছে বলো আর কই মুহাম্মদুর সমান করতে আপনার হলেন ওয়াহি আপনি কি চিনেন আমি হুসাইন নাতি। আপনাকে আমি কান্না দেখো দিদি তোমার নানা কে রসুল মুস্কিয়া সিয়ার চোখের পানি ছেড়ে দিয়া কানলে রে এত বড় বুদ্ধি তোর কেমনে হইল হোসাইন বলছে বলুন আপনার নানা থেকে আমার নানার সম্মান বেশি না কম রসুল বলেন তোর নানার সম্মান অনেক গুণ বেশি টানিয়া চন্দ করো যে তোর তো বুদ্ধি কেমনে হইলো দাবি করলে তোর দাম বেশি আর যা কিছু বললে সব আমার সম্মানই বললে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 অনুকুমায় গেছে ইয়াদি ছিল কোরআনের হাফেজ ইয়াদি ছিল কি জানেননি সে ইসলামী জাহাদি আন্দোলনের ইমাম যিনি হবে তিনি রাষ্ট্র চালাবার যোগ্যতা থাকতে হবে আর যিনি রাষ্ট্রপ্রধান হবে তিনি বাইতুল মুারাম মসজিদের ইমাম করার যোগ্যতা থাকতে হবে যার মধ্যে মসজিদের ইমাম হিসাবে রাষ্ট্রপ্রধানের যোগ্যতা নাই এরা হুরাই হুসেইন রাহানু ছিলেন ইমামতি করার যোগ্যতা আছে রাষ্ট্র চলাইবার মতো যোগ্যতা আছে এদের কিন্তু রাষ্ট্র মতো যোগ্যতা আছে কিন্তু মসজিদের ইমামতি করার মতো ফরেজ গাড়ি নাই তার আগে আল্লাহ করতে পারে আদর সত্যি লাঞ্চুত হয়ে গেল আমার প্রদস্কলন হয়েছে গান গায় মহারামে কাছে মালি রানে সকল গান শুননেওয়ালা যারা নাকি গান দুনিয়ার গান শুনবে নাচ গান শুনবে না আল্লাহ রসুল বলেন জান্লাতির ভিতরে হুরকিল কণ্ঠে তাকে গান শুনানি হবে ওই গাছের ভাতা কি পরিমান হইবা গেছেন গা কিছু করবেন তো কি পরিমান ভাতা হইব হিসাব নাই তোর না হাদিস আছে কইতামনি দেখ গান না এটা হাদিস বলবো হাদিসটা হুর পরি কিটা কই কনসু আল্লা তো আরবি কইসি বাংলা কিতামনি আর যখন বলবুল Oh, oh, oh. এমন স্ত্রী তোমরা আজকে পেয়েছ যে স্ত্রী কোনোদিন তোমাদের কাছ থেকে দূর হবে না তোমাদের কাছে তোমার মরন হয়েছে না স্ত্রীর মরণ হয়ে গেছে আর না তালাক দিয়ে ফেলেছ তখন হ্যাঁ আর বলি না ঠিক না এমন স্ত্রী পাইছ জীবনে তোমার মরণ নাই আমারও মরণ নাই जीवने जल्दी दूर डालक ना यम श्री पैला जे स्त्री जीवन को दिन दूर हो गा यमन शिवे আরো আল্লাহ জায়গায় উল্লেখ করেছেন উল্লেখ করেছে এমন কুরপরি তোমাদের জন্য নিয়ামত আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি জীবনে কোনোদিন তোমাদের চোখে দেখে নাই কানে জীবনে কোনো দিন নাই অন্তর দিয়ে কোনোদিন কল্পনা করো নাই এমন পৃথিবী লাইট দিয়ে আলো করলে পুরো গুলমানের চুলের কারণে সমস্ত লাইটের আলো অন্ধকার হয়ে যাবে হাসি দিলে সব যা হচ্ছে মরিদিন বাবা একটু জিকির করেন্লা সরে রসুল্লাহ জান্নাতির ভিতরে জিব্রাইল গেছে ভ্রমণ করতে হঠাৎ করে যখন শ্রদ্ধা দিয়ে ফেলেছে তারপর বিচর্তি ঘাটা কাছে আরে জিব্রাইল কেন শ্রদ্ধা দিয়েছো। সামনে আমি তাবর ভিতর টিকা আপনাকে দেখে মুসকিন হাসি দিয়েছিলাম আমার দাঁত জি বেরো হয়েছে দাঁতের আলোতে জাননা চমকা উঠেছে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 কিন্তু আল্লাহ রাসুল বলেন এমন যে স্ত্রী তোমাদের তাদের পেটের ভিতরে পায়খানার গাছি নাই পচা রক্তের কানের ভিতরে চোখের ভিতরে ময়লা নাই মুখের মধ্যে দুর্গন্ধ হবে দূরের কথা আটলান্টি মহাসাগরে যদি একটু টুটু ছেড়ে দেওয়া হয় কেমন এই আটলান্টি মহাসাগরের সমস্ত পানি মেসকে আমরে নাই গ্রাম যুক্ত হয়ে যাবে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 আমাদের অঙ্গ প্রসঙ্গে কোনো পরিবর্তন হবে না প্রথম রী যেমন পেয়েছিলেন কোটি কোটি অসংখ্য অবনৈত বৎসরের ভিতরে আমাদের অঙ্গ প্রতঙ্গের পরিবর্তন হবে না তে দেখা গেছে আপনি বিয়া করছেন যত বালাস্ত্রী হোক মারামারি না থাকলেও গাল হোলা হলে হইলেও আছে যদি কোনো আসিনি না বাবার যেব কে আপন এক মাস পরে লো যাবো এখন একটু ব্যস্ত আছি যেই মাত্র তার মন মতোই সেনা যত বালাস্ত্রী হোক আচ্ছা সময় আমার যে শাড়ি দাবি করে বুঝেছে ইটার দাম পাঁচ আমি বেতন ভাই তিন হাজার আর দুই হাজার টাকা পর্যাণ লাগে আচ্ছা কদিন দিবো নে আচ্ছা এখন কাল লে শাড়িটা মন মতো আমার লাম না তার মন মতো কাপড় না দিলে দেওয়া লাগে না বাবার বাড়ি নাই বাবার বাড়ি যাওয়া লাগে না অতএবাজি সব সময় তোমাদের প্রতি রাজি থাকবো কোনো দিন বেজার না। আমার মতো স্ত্রী পাইয়া তোমার জীবন ধন্য তোমার মতো স্ত্রী পাইয়া আর তোমার মতো হুরুষ পাইয়া আমার জীবনও ধন্য আবার এখন দেখেন না আমাদের দেশে যদি এরকম হয় বহু সুন্দরী হইলে জামাই যদি সুন্দর না হয় একটা জামাই হয়েছে আগা মাথা ঠিক নাই রে জান্নাতির ভিতরে পুরুষ আমার মতো স্ত্রী পাই যেমন তুমি আর আমিও তোমার মতো স্বামী পাইয়ে আমার জীবন দন্য এত সুন্দর পুরুষ আল্লাহ আমিনা আমার স্বামী দিলেন ভাই আমার এই জন্যে জান্নাতির ভিতরে গান শোনানো হবে এই দুনিয়ার এখন আর যদি জান আল্লাহর বিধান না মানো আল্লাহর হুকুম যদি না মানো আল্লাহ রা পুলাই দিয়েছেন যেন আল্লাহর বিধান না মানবে তাদের জন্য আবার জাহান নাম যেরকম কি রাখা হয়েছে प्रत्येक माथारे मुख आ प्रत्येक मुखेर मध्य बत्रीसारात दाँत हो गिमान জান নামটা গভীর কি পরিমানবুড়েরা দিয়ে হঠাৎ করে যখন নাকি আল্লাহ এবং তার রসুল কিসের শব্দটা রইল রসুল ডাক দেবেলা একটা পাথর সুড়ে পড়েছে ওই পাথরটা নিম্নে পঁচতে গিয়া সত্তর বছর লাগছে সত্তর বছর পরে জাহান নামের নিচে জাহান নামীরা কত বড় হইব বিস্তারিত রাশোনা করার অবকাশ নাই জাহান নামের সম্পর্কে রসুল বলেন এই কানের লথির থেকে কাত পর্যন্ত মাঝখানের ফাক্তা হবে মক্কা মদিনার সমান অর্থাৎ আড়াইশো মাইল সময় নিচের টুট নব্বই গীর টুট নব্বই গুপুর দিকে দাবি দিবের দাঁত গুলো মস্তিষ্কের উপর দাবি দিবাহ আল্লাহ রসুল বলেন যদি জাহান থেকে একটা মানুষ না কেন ব্রিজে রাখা হয় তাহলে শেরপুর এলাকার সমস্ত লোক দেখে সব শেষ এমনি আবার রসুল কান্দে আর কান্দে হুজুরখানায় চলে গেলেন গিয়া দরজা বন্ধ করে দিয়েছে আমার পারমিশন না ভাইয়া দর্জা খুলে না আল্লাহ আমি দা দেয় কোন সম্লাহ এবং আবুল হাসান সাহেবের মধ্যে রেখেছেন রসুল কান্না শুরু করে দিয়েছে মায়ের পানি নিয়ে দেয় রসুল পানি গ্রহণ করে না খাবার নিয়ে দেয় আসেনি কালি কথা কৈতাল বক্তা হওয়া যায় তফসিলের জ্বালা লাইন যারা পড়েনাই তফসির জ্বালা লাইন সবচেয়ে কিতাব আর হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে চোদ্ কিতাব হলো মেশকা শরীফ যেরকম কিশোরীফ জালালাইন পড়তে পারে এবং ভয়রা অন্যরে বুঝাইতে পারে মেস কাশুরি পড়তে পারে এবং ভয়রা অন্যরে বুঝাইতে পারে এতটুকু যোগ্যতা যান নাই শরীর শাখার কেটে পরিষ্কার লেখা হয়েছে তার ওয়াস হারাম এবং তার ওয়াস শোনন হারাম বুঝজাও আজন্য বিপদ আছে না কারণ আমরা আমতাজি মামতাজি ডাক্তারের কাছে যদি যান যে কমসে কম ফলি সিগু ডিগ্রি যান নাই তার থেকে ট্যাবলেট খাইলে বিপদের সম্ভাবনা কি বই একবার ডাক্তারি করে টেবলেট করে দেয় গ্রামের মাঝে আছে গলা ফুলা কাই গলা ফুলছে ওষুধ আছে কে ফালাও জমিন লোহা শীত গরম করে রাস্তা মাঝে লাগাই দেয় আরাই বুঝ রুগি তো চিলাই বুঝ এরকম করে শীত গরম করে লাগাইতে লাগাইতে বলবে কিতাব কুলে দেখুন বোঝা যায় কিতাব কুলে দেখছে না আহ না। এখন কয় কিতাব আছে কোনো কিতাব আছে কইও আছে কান দেখি বই ডাক্তার ফাঁস করে এলাম ইটা হাইলাম না চিরছি না রুগী যদি চতুষ্প জানুয়ার হয় চতুষ্প জানুয়ারের চিকিৎসার মানুষের চিকিৎসা কি একরকম আমাদের দেশের ডাকায়া গোয়াল যায় আর আমাদের গরো গাছ কায়না ভেতটা খোলা কা আমার গরো গাছ কায়না ভেতটা খোলা ঠিক আছে এখন দেখা যায় জিপবার ঠান্ডা লবণ আর তেল আতো লাগাইয়া এমন মরাই একটা চাকু দিয়ে জিপবার সাই আর এমন লোহার সুই গরম করা এরপরে ইয়ে করে আর সব কইতে থাকে লবণ দিয়ে লোহার সুই গরম করে দিয়া দেখা মরণের মরণ হয় না এখন কয় কি লেখা যে গোলা ফুলার রোগ যদি হয় তাহলে লোহা শিখ গরম করে রাস্তা হয়। রুগী যদি হাতির জানে না তার দ্বারাও ইসলাম এবং ইমান আমল নিরাপদ নয় জোরে কন্টিনাটিক না আরে উঠা বুনিতে করেন কতটুকু না হলে আমার কথা বিশাল না বলে ক্যাচেটন নেন ক্যাচের মধ্যে আছে বুনিত মুখে লাগায় না বুনিত বিলে মুখলা লাগিয়েছে না কি ওয়াজার মধ্যে বুনি হয় শব্দটা এখন এমন কোন আদিস নাই আমার চ্যালেঞ্জ দশ লক্ষ সহি আদিশের ভিতরে তিন দিন পর্যন্ত রসুনের কুচ পাওয়া গেছে না এমন কোন রায় যদি কেউ দেখাতে পারে আমার কান দুই রেখে ফেলবো কোনো আদিশ নাই রসুল তিন দিন পর্যন্ত খোঁজ নাই রসুলের একদিন খোঁজ না তাহলে সাহাবি পাগল হয়ে যেত রসুল তিন দিন পর্যন্ত গাড়ার মধ্যে এমন নাই অসুস্থ সময়ও দুজন সাহাবির কাঁধে ভোট দিয়া এরপরে মসজিদ যাইতেন যতদিন পর্যন্ত পারছেন নিজে পড়াইছেন আর পারছেন না ওনার পরিবর্তে আহবক্ষ সিদ্দিককে ইমামতের স্থান দিয়ে আসতেন যেরকম ঠিক না ঠিক না আরো ঠিক না আসলে ঘটনাটা কি করতামনি আরো তোর বলবো লক্ষ্য করে বলে না তুমি দরজা কইল না পানি গ্রহণ করে না খাবার দেয় খাবার গ্রহণ করে না শুধু আল্লাহ আল্লাহলে দরজা বন্ধ করা দেয় হুজুর এখনই অবস্থায় শুধু কাঁদলে আর কাঁদলে হ্যাঁ কিছু না মসজিদে আবার চলে আসে আবার যায় আবার চলে আসে রাস্তায় অসুর কে জিজ্ঞারা করতে কেন কে আল্লাহ সিদ্ধ করে তোর জায়গা দাঁড়ালেন আপনি শুধু কান্দেন আর কোনো কথা বলতে শহর পাই না অনুমতি দিন দরজা খুলুন আমি আবু বক্কর জানতে চাই আপনি কেন কাঁদলেন রসুল ডাকতে বলে আহ দরজা না। কান্দার মাছ কানে অসুবিধা হয়ে যাবে ব্যর্থ হয়ে চলে গেলেন তিনি যখন চলে গেলেন তখন দাঁড়ালেন হজরত উমর হজর আমি আমার বলন মদিনার কোন মোলাভিক আপনাকে কষ্ট দিয়েছে বলুন আমার কাছে আমি আমার উন্মতির জন্য কান্দতে পারবো না তখন দেখা গেল উমর ব্যর্থ হয়ে চলে গেলো দাঁড়ালেন হজরত আলী রসুল আমাকে দিয়েছেন কে আপনাকে কষ্ট দিয়েছে আমি মক্কা নগরী হইয়া মতিনায় এসে আপনারা খুঁজে বের করেছি আমার জিন্দগির একশো বিশ বছর বয়সে আপনার কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছি स्थम धर्म ग्रहण कर समय उन्नार बयस हलो एक सौ बीस एंते कल समय सलमान बयस हलो साढ़े तीन গুলাম হইয়া কত মার খাইলাম কত নির্যাতন মুখ করলাম আপনার হাত মুসলমান হয়েছি নবী আপনারা ঘোষণা দিয়েছেন সন্দোকের যুদ্ধের মধ্যে দুইটা দল হয়ে গেল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 আপনার ফ্যামিলি রবি আপনি যদি কানতে পারবো না সালমান দাঁড়ালেন হজরত ফাতেমা আব্বা গো আজকে তিন দিন হল গো হাসান হুসেনের কথা ভুলে গেছেন আপনি ফাতেমার কথা ভুলে গেলেন ফাতেমার কথা কেমনে ভুলে গেলেন ফাতেমার কোথাও আব্বা কিন্তু কি মনে করেছেন আমি আবু বাকর আমি অমর আমি আলী আমি সালমান দরজা না ব্যর্থ হয়ে চলে যাবো আল্লাহ দরজা যদি না খুলেন আমি ফাতেমার এই জায়গায় হতে পারে তথাপি দরজা না করলে আমি পা